সসালামুক রহমতুল্হামদুলিল্লাহি على ওসলাত সৈদুলসলেন সম্মানিত দর্শক শ্রোতা বাড়া আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রবীন্দন আপনাদের সবাইকে ভালো রেখেছেন চোদ্দ শত চল্লিশ সনের শাহরের রমাদানে আমরা আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করবো ইনশাল এই রমাদান মাস আমাদের সামনে বিপুল পরিমাণ রহমত নিয়ে মখপেরাত নিয়ে বরকত নিয়ে হাজির হয়েছে আমরা সকলেই যথাসাধ্য চেষ্টা করব যেন এই রমাদান মাস থেকে আমরা বরকত হাসিল করতে পারি রহমত হাসিল করতে পারি এবং জাহান নাম থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি এবং জীবনে যত গুনাহের কাজ করেছি জেনে করেছি না জেনে করেছি সমস্ত গুনাহের কাছ থেকে খালেজভাবে আমরা তাওবাইনে সৌহা করবো এবং আল্লাপাক যাতে এই রমাদানে আমাদের জীবনের সকল গুনাকাতাকে মাফ করে দেন সেই লক্ষ্যে আমরা এই মাসে যথাসাধ্য আবাদত বন্দেকি করার চেষ্টা করবো সম্মানিত বাইবনেরা এই মাসটি অনেকগুলো আমাদের জন্য উপহার নিয়ে এসেছে তন্মধ্যে একটি অন্যতম উপহার হলো এই মাস হলো শাহরু সদাকা সদাকার মাস আল্লা রসুল সাল আলহাম জান্ন অনেকগুলো দরজার বর্ণনা দিয়েছেন তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ দরজার বর্ণনা দিয়েছেন যে ওয়ামান কান আমিন সদাকা দামিন বাব সাহ জান্নাতের একটি দরজা রয়েছে একটি গেট রয়েছে ज गेटर नाम हलो बाब सदाकाह जरा बेसिपरण आल्लापाकमा सामर्थ्य दिए वही सामर्थ्यर आलो के जरा सदा करें बसि बेसि सदा का करेंल्लाबीन ते आहल सदाकार अंतर्भुक्त कर नीन আর যারাই আহলুসদাকার অন্তর্ভুক্ত হবে আল্লাহ রবীন্দন তাদেরকে জান্নাতের যে বাবু সদাকা রয়েছে সেই বাবু আল্লাহ করাবেন সম্মানিত আলহাসাল্লাম এমনিতেই তিনি ছিলেন আহলুসদাক আজ নাস দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল তিনি নবী সাল্লা ইসলাম বেশি বেশি দানশীলতা পছন্দ করতেন অবলম্বন করতেন কিন্তু যখন রমাদান মাস আসত ওয়ান প্রত্যেক রাত্রিতে যখন জিব্রিল আল্হালাম কোরআনে কারিমের দাস দিতেন কোরআনে কারিমের আলোচনা করতেন নবী সাল্লা ইসলাম কুরআনতলাবাদ করে জিবরিল্লামকে শুনাইতেন জিব্রিল আলহিমাম নবী সাল্লাহিস্লামকে শুনাইতেন এই যে মদার আসা এইটা যখন রমাদান মাসে হইত তখন নবী সাল্লা সাল্লামের দানশীলতা প্রবাহমান বাতাসের চাইতে আরো বেশি বেড়ে যেত তাহলে অন্যান্য মাসের চাইতে রমাদান মাসে বেশি বেশি সদাকা করা এটা নবী সাল্লাহ আলিহাসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্না এই জন্য আমরা সকলেই চেষ্টা করব রমাদান মাসে বেশি বেশি আল্লাহর আস্থায় সদাকা করার এবং জাকাত জাকাতটি আমাদের একটি গুরুত্বপূর্ণ ইসলামের পাঁচটি আর কান জাকাত ইতা জাকাত জাকাত বছরের যে কোনো মাসেই দেওয়া যায় তবে আমরা হিসাব রাখার সুবিধার্থে আমরা বিশেষ করে রমাদান মাস যখন আসে তখনই আমরা এই জাকাতটা আদায় করার চেষ্টা করি তো রমাদান মাসে আলহামদুলিল্লাহ আমরা জাকাত আদায় করব। সোদাকাতুল ফিতির আদায় করব। এরপরে আমরা বেশি বেশি পরিমাণ সদাকা করব। কিন্তু এই সদাকা জাকাত সোদাকাতুল ফিতির আদায়ের ক্ষেত্রে একটি বিষয় ভালোভাবে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব যে আমার এই জাকাতের অর্থ দিয়ে আমার সদাকাতুল ফিতির দিয়ে আমার এই সদাকার অর্থ দিয়ে যারা লাভবান হবে যারা উপকার পাবে তারা কি লালন পালন করে বেদাতের লালন পালন করে নাকি তৌহিদের লালন পালন করে সুন্নতের লালন পালন করে এজন্য আমি এই জাকাত দেওয়ার সময় সদাকার সময় আমি যখন সদাকাতুর ফিতির আদায় করব। এই ক্ষেত্রে আমি গভীরভাবে লক্ষ্য রাখবো এটা যে আমার অর্থ দিয়ে যেন কোনো অবস্থায় সেরেক বেদাত ছাসাবাদ না হয় প্রজনন না হয়িক বেদাতের পৃষ্ঠপোষকতা না হয় আমার অর্থ দিয়ে যেন এই শক্তিশালী হয় আল্লাহ কুরআ কারিমে সুরা আল ইমরানের সুরা আহ আলমায়দার দুই নম্বর আয় আল্লাহ রবাহ আলমিন বলছেন তাহলে আমি একজন মুসলিম আমি জাকাত আদায় করবো জাকাত শুধু মুসলিমদের হক জাকাত কোনো অমুসলিম দেওয়া যায় না এটা লোক মুসলিমদের জন্য নির্ধারণ করেছেন আবার দেখা যায় মুসলিম ভাইদের মধ্যে একজনের আকেইদা বিশুদ্ধ নাই ভ্রান্ত আকেইদার অধিকারী সিরকি আকেদার অধিকারী নাফাকি আকিদার অধিকারী বেদায়াতি আকেইদার অধিকারী তার থেকে আমি আমি অগ্রাধিকার দিব এই দেওয়ার ক্ষেত্রে যেন আমার অর্থ দিয়ে যেন তৌহিদ শক্তিশালী হয় সুন্নত শক্তিশালী হয় সেরেক বেদাত যাতে শক্তিশালী না হয় ঠিক একইভাবে আমি যখন মাদ্রাসায় দান করব। আমি লক্ষ্য করব। যে এই মাদ্রাসায় কি শূন্যতের লালন পালন হয় নাকি এখানে বেদাতের লালন পালন হয় আমি যেখানে যাকে যে প্রতিষ্ঠানে দেব আমি আগে গভীরভাবে লক্ষ্য করব যে এখানে আমার অর্থটা দিয়ে এখানে কি শূন্যতের লালন পালন হবে শূন্য প্রচার প্রসার হবে নাকি এখানে বেদাত প্রচার প্রসার হবে যদি আমার অর্থ দিয়ে বেদাত প্রচার প্রসার হয় সেরেক প্রচার প্রসার হয় তাহলে এই শেরেক বেদাতের প্রচার প্রসারে আমিও একজন সহযোগী এবং এটার গুণা আমারও হবে এই জন্য সম্মানিত ভাই বোনেরা এই রমাদান মাসে জাকা দাদাইয়ের ক্ষেত্রে সদাকা করার ক্ষেত্রে আমি যাকে যেখানে পাই শুধু দিতে থাকবো এমন নয় আমি খেয়াল রাখবো যে যেন আমার ভাইদের মধ্যে মুসলিম ভাইদের মধ্যে যেন তৌহিদ এবং সুন্নতের প্রচার প্রসার হয় আমার অর্থ দিয়ে এবং শেরিক বেদাতের যাতে প্রচার প্রসার না হয় এই বিষয়টা খেয়াল রাখবো আমরা অনেক ভাই বোন এই বিষয়ে খেয়াল রাখি না যে আমরা যেখানে সেখানে অর্থ দিতেই থাকে মনে করি জাকাত দিলেই জাকাতের অর্থ ব্যয় করলে বা স্বভাব হয়ে গেল আল্লাহ জারা নির্ধারিত জাকাতের জন্য হকদার নির্দিষ্ট করে দিয়েছেন খাত নির্দিষ্ট করে দিয়েছেন ঠিক একইভাবে আমি এই জাকাত আদায়ের ক্ষেত্রে সদাকা করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবো যে আমি একজন দায়িল আল্লাহ আমার মাধ্যমে তৌহিদ এবং সন্নত প্রচার প্রসার হবে আমার অর্থ দিয়ে তৌহিদ সন্নত প্রচার প্রসার হবে আমার অর্থ দিয়ে কোনো সেরেক বেদাত পৃষ্ঠপোষকতা পাবে না এই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে শেরেক মুক্ত তা মান বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাপাক আমাদের সবাইকে করুন এবং আল্লাহর আবাদত শারীরিক ভাবে যেমন করব আমরা ঠিক আর্থিকভাবে আমার অর্থ সম্পদ দিয়েও আমি আল্লাহর আবাদত করে যাব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমলমিন